ড জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর আমরা প্রথম অধিবেশনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ইসলামে নারীর মর্যাদা ও অধিকার সে বিষয়টি সম্পর্কে আমরা বাকি আলোচনা সম্পূর্ণ করবো এই অধিবেশনে প্রথম অধিবেশনের শেষে আমরা একটি পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম তা হল মানুষের দাম্পত্য জীবন শুরু হওয়ার পরেই পরে সবচেয়ে বড় যে সবচেয়ে বড় যে জিনিসটির জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে সেটি হলো সন্তান তো আল্লাহ রাবুলি আলামিন দাম্পত্য জীবনের পরে সন্তান দেওয়া না দেওয়া সবাই একমাত্র আল্লাহ রাবুলি আলমিনের হাতে অন্য কোনো ব্যক্তি বা কোনো ক্ষমতা বা কোনো শক্তি এর মাঝে সেটির ক্ষমতা নেই একমাত্র আল্লাহ রবী আলামিন। যাকে ইচ্ছা করেন দাম্পত্য জীবনের পরে তাদেরকে সন্তান দিয়ে আরো সুখী করেন আবার যাকে ইচ্ছা করেন তাকে দাম্পত্য জীবনের পরেও আবার সন্তানহীন করেই আল্লাহ রাবুল্লা আলমিন রেখে দেন আল্লাহ রবুল্লা আলমিন এই প্রসঙ্গেই বলছেন একমাত্র আসবান ও জমিনের মাঝে তিনি যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করতে পারেন তাই সৃষ্টি করার অধিকার রাখেন তিনি যাকে চান দাম্পত্য জীবনের পরেই মেয়ে সন্তান দান করেন তিনি উল্লেখ করেছেন উল্লেখ করেছেন সর্বপ্রথমেই মেয়ের কথা সুতরাং আমরা মনে করতে পারি আল্লাহ রবুলে আলমিন মেয়েদেরকে এক্ষেত্রেও একটা নিয়ামতের যেই নিয়ামতে নিয়ামত পেয়ে দাম্পত্য জীবন সুখী হবে সর্বপ্রথম আল্লাহ আলমিন মেয়ের কথাই উল্লেখ করেছেন সুতরাং ইসলামে মেয়েকে কখনো পিছিয়ে রাখা হয়নি পুরুষকে আগে রাখা হয়েছে এমন নয় বরং ইসলামে মর্যাদা ও সম্মান ও অধিকার দেওয়ার ক্ষেত্রে মেয়েকে অবশ্যই সামনে রাখা হয়েছে এবং মেয়েকে অবশ্যই কখনো কোনো দিক থেকে ছোট করা হয়নি কম করা হয়নি প্রিয় দিনী ভাইরা আমার আমরা যদি লক্ষ্য করে থাকি যে নারীদের অবস্থা তাদের গোটা জীবনে নারীরা কয়েক অবস্থান তার হতে পারে সেই চারটি অবস্থা থেকে কখনো খালি নয় হতে পারে সেই নারী কন্যা হবে অথবা হতে পারে সেই নারী বন হবে অথবা হতে পারে সেই নারী স্ত্রী হবে অথবা হতে পারে সেই নারী মা হবে ইসলামে মেয়েদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে এই চারটি অবস্থায় একটু আমরা আলোচনা করে দেখি আল্লাহ রাবুল আলমিন বিষয়গুলিও কোরআনকারিমে সুন্দরভাবে তুলে ধরেছেন সর্বপ্রথমে আসছি আমরা ইসলামে মেয়েদেরকে অর্থাৎ কন্যা সন্তানকে ইসলামে কতটুকু মূল্যায়ন করা হয়েছে কন্যাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আমরা আগেই শুনেছি প্রথমেই আল্লা ধরেছেন সেই জাহিলি যুগের চিত্র তাদের সেই সামাজিক অবস্থায় যে সময় কন্যা সন্তানকে নির্যাতন করা হতো বা কন্যা সন্তানদেরকে লাঞ্ছনার বিষয় বলেই গ্রহণ করা হতো কন্যাদেরকে মেয়েদেরকে ঘৃণার পাত্র হিসাবেই দেখা হতো বরং সেই সমাজে মেয়েরা যখনে আসতো যেই পরিবারে সেই পরিবারটি একটি যেন লাঞ্চনা ও তিরস্কারের পাত্র হিসাবে মূল্যায়ন করা হতো সেই পরিবারটিকে সেই সমাজে আল্লাহ রবুল্লাহ আলামিন। ইসলামে এমন বিধান দিলেন ইসলামে এমন নিয়ম দিলেন সেটি হচ্ছে যে এই কন্যা যেই পরিবারে এই কন্যা সন্তান জন্ম লাভ করবে বা এই কন্যা সন্তানকে যারা সঠিকভাবে ভাবে সুন্দরভাবে লালন পালন করবে তার জন্য বিশাল প্রতিদান আল্লাহ রবুল্লা আলমিন রেখেছেন প্রিয় দিনী ভাই আমার যেই সময়ে মেয়েদেরকে এভাবে অবহেলিত করা হতো বা মেয়েদেরকে এভাবে ফেলে রাখা হতো সেই সমাজে আল্লাহ রাসুল সাল্লাম বললেন বলেন মানে আলা যে ব্যক্তি তার দুটি মেয়েকে সঠিকভাবে লালন পালন করবে এমনকি তাদের প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাদের ব্যবস্থা নেবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলছেন যে কিয়ামতের দিন আঙ্গুল যেমন পাশাপাশি আমার এবং সেই ব্যক্তির অবস্থানটি হবে এত পাশাপাশি আল্লাহ রসুল সালি হোসাল্লাম যেই সমাজে মেয়েদেরকে মেয়ে জন্ম হলে সেই মেয়েটি তো ঘৃণার পাত্র হতে হতোই বরং সেই পরিবারও ঘৃণার পাত্র বলে সমাজে মূল্যায়ন করা হতো সেই সমাজেই আল্লাহ রসুল সাল আলুসাল্লাম ইসলামের বিধান এসে মেয়ে কন্যা সন্তানকে কিভাবে মূল্যায়ন করা হলো বরং কন্যা সন্তান রসুল সালামের সাথে জান্নাতে অবস্থানের একটি অন্যতম মাধ্যম হলো এই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা কন্যা সন্তানকে লালন পালন কতটুকু তাকে পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন পালন করে সঠিক পাত্রের হাতে তুলে দেওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি দুজন কন্যাকে এভাবে লালন পালন করতে পারে তাহলে তার স্থান হল রাসুল সাথে সেই জাননাতে শুধু এটুই বলেননি বরং আরো রাসুল সাল্লাম বলেন যেটি আজকেও বর্তমান উন্নত যুগেও যেখানে নারীদের অধিকার নারীদের মর্যাদা নিয়ে কত স্লোগান কত আন্দোলন কত গবেষণা কত রকমের কর্মসূচি এই সমাজেও আজকেই নারীদেরকে সেই খারাপ চোখেও দেখা হয় নারীদেরকে ঘৃণার পাত্র হিসাবে দেখা হয় বরং আমরা দেখেছি অনেক উন্নয়নশীল দেশগুলিতেও নারীদের প্রতি অবহেলা করা হয় বরং মেয়ে সন্তান জন্ম তাদেরকে খারাপ মনে করে তাদের প্রতি অবহেলা করা হয় বহু রকমের তাদের প্রতি খারাপ আচরণ করা হয় কিন্তু ইসলাম সেই খারাপ আচরণকে কখনো সমর্থন করেনি বরং ইসলাম সেই খারাপ আচরণের প্রতিবাদ করে সেই নারীর প্রতি এ কন্যার প্রতি সঠিক আচরণ করা হয় এ কন্যার প্রতি ভালো আচরণ করা হয় সে বিষয়টি ইসলাম মূল্যায়ন করেছে সুতরাং আল্লাহ রাসুল সালে এসেছে হাদিস রাসুল সালি সাল্লাম বলছেন যার তিনটি কন্যা হবে এবং সেই তিনটি কন্যাকে সে যদি তাদের প্রাপ্ত হওয়া পর্যন্ত সুন্দরভাবে ধৈর্যের সাথে আল্লাহর প্রতি আস্থা রেখে তাদেরকে মানুষ করে তুলে মানুষ করে তাদেরকে লালন পালন করে আল্লাহ রাসুল সালাম বলছেন বিভীষিকাময় দিনে জাহার্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো তার এই তিনটি কন্যাকে সঠিক লালন পালন করা তাদের প্রতি সঠিক আচরণ করা তাদের প্রতি ভালো ব্যবহার করা প্রিয় দিনী ভাই রামা তাই আসুন ইসলাম বলে দিচ্ছে যে একটি নারী যখন সে কন্যা অর্থাৎ ছোট ছোট শিশু শিশু সেই থেকে প্রাপ্ত পর্যন্ত তাকে যেন সঠিকভাবে লালন পালন করা হয় তাকে যেন মূল্যায়ন করা হয় তাকে যেন সম্মান দেওয়া হয়। তাকে যেন তার পূর্ণ অধিকার দেওয়া হয় সে সম্পর্কেই ইসলাম কত সচ্চার আসুন অন্যভাবে আরেকটি হাদিস আমরা স্মরণ করি যে এই হাদিস প্রসিদ্ধ মহিলা সাহাবি উমুল আই সারাদ আল্লাহ আনহা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে হঠাৎ একদিন আমার কাছে বা আমার বাড়িতে একজন মেয়ে আসলেন একজন মহিলা সেই মহিলার সাথে তেমন কিছু ছিল না বলছেন ফাইলাম কিন্তু আমার কাছে তেমন কিছু পেলো না গাই রতাম নোয়াহে দাতিন শুধু আমি তাদেরকে দেওয়ার মতো মাত্র একটি খেজুর পেলাম আমি সেই মহিলা বাচ্চা দুটির মাকে আমি এই খেজুরটি দিলাম কিছু খেলেন ভাগ করে দুই কন্যার হাতে সেই দুটি টুকরা তুলে দিলেন দিয়ে এভাবেই যখন সে চলে গেল আয়সালদ আল্লাহা বলছেন পরক্ষণে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বাসায় আসলি আমি তাকে জানালাম যে অবস্থা এই কন্যা দিয়ে পরীক্ষা করেন তাকে কন্যা দিয়ে থাকেন সে যদি এই কন্যার প্রতি কন্যা সন্তানের প্রতি মেয়েদের প্রতি ভালো আচরণ করে মেয়েদের প্রতি ভালো ব্যবহার করে ব্যবহার করে এভাবে তাদেরকে গড়ে তুলে তাহলে কন্যা বড় বিষয়। এখন একটু ছোট্ট বিরতি নেবাইকুম আলাইকুম আমি জানি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 রানাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ও পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় কোরআন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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা সামান্য বিরতির পর আবার সেই বিষয়ে আমরা ফিরে আসছি বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে ইসলামে নারীদের মর্যাদা সম্পর্কে ইসলামে নারীদের মর্যাদা ইসলাম নারীদেরকে এমনভাবে মর্যাদা দিয়েছে নারীদের অধিকার দিয়েছে যেটা আসলে একজন বিবেকবান যদি সত্যিকারী ভাবে সে কোরআন ও সন্ন্যার আলোকে ইসলাম জানার চেষ্টা করে তাহলে কোনো সন্দেহ নাই সে যেই যুগের যেই সমাজের যেই পরিবেশের হন না কেন তাকে অবশ্যই মেনে নিতে হবে স্বীকৃতি দিতে হবে যে ইসলামই। নারীদেরকে সঠিক মর্যাদা দিয়েছে নারীদেরকে সম্মান দিয়েছে যেটি পৃথিবীতে কোনো ধর্ম কোনো আদর্শ কোনো জীবনাদর্শ কোনো মতবাদ কখনো নারীদেরকে এ সম্মান এ অধিকার দেয়নি হয় নারী হবে কন্যা অথবা হবে বোন অথবা হবে স্ত্রী অথবা হবে মা তাহলে প্রথম বিষয়টি আমরা নিয়ে আলোচনা করেছি তা তাহলে নারী যদি কন্যা হয়ে থাকে আসুন আমরা দ্বিতীয় পর্যায়ে আসি সে যদি আমার বন হয়ে থাকে তাহলে তার কি অবস্থা আমরা এখানে একই ভাবে ইসলামে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তির তিনটি মেয়ে হবে অথবা তিনটি বোন হবে দুটি বোন হবে এবং মানুষ করে তোলে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বললেন যে ওহিনা দেখাল জান্না তাদের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করে চলে অর্থাৎ তাদের প্রতি কোনো খারাপ আচরণ করবে না তাদের কখনো অধিকার ক্ষুণ্ণ করবে না তাদেরকে কখনো মর্যাদা দিয়ে সম্মান দিয়ে তাদের অধিকার পূর্ণভাবে আদায় করে তাদেরকে সঠিক ভাবে বোনদেরকে বা বিনিময় হলো দাখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক বৃন্দ ইসলাম একটি মেয়ে যদি সে কন্যা হয়ে থাকে তাহলে তার প্রতি যেভাবে আচরণ করার জন্য নির্দেশ দিয়েছে ইসলাম ঠিক একইভাবে যদি কন্যা না হয়েও আমার বন হয়ে থাকে তাহলে আমি তার প্রতি অসৎ আচরণ কখনো করতে পারি না বনের প্রতি সঠিকভাবে আমি প্রদান করে থাকি এর বিনিময়ে আল্লাহ রব আলমিন আমাকে অবশ্যই জান্নাত দান করবেন অতএ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম যেমনইভাবে কন্যাকে মূল্যায়ন করেছে ঠিক তেমনি ইসলাম বনকেও সঠিকভাবে মূল্যায়ন করেছে বনকেও কখনো কোনোদিন অবহেলার মধ্যে ফেলে দেয়নি বনকেও কখনো অধিকার বঞ্চিত করেনি ইসলাম বনকেও বন অবস্থায় তার সঠিকভাবে অধিকার ও মর্যাদা দিয়েছে আসুন আমরা এখন তৃতীয় পর্যায়ে যাই সেই তৃতীয় পর্যায়েটি হচ্ছে সেটি হলো স্ত্রী বা মেয়ে নারী হতে পারে এখন তৃতীয় পর্যায়ে তার অবস্থান সে হল স্ত্রী হবে কারো সহধর্মিনী হবে এখন যদি কোনো নারী সহধর্মিনী হয়ে থাকে তাহলে তার জন্য কি অবস্থা হতে পারে নারী যখন কারো সহধর্মিনী হবে নারী যখন কারো ওয়াইফ হবে স্ত্রী হবে তাহলে ইসলাম সেক্ষেত্রে এই স্ত্রীর প্রতি কতটা মূল্যায়ন করেছে ইসলাম স্ত্রীকে কতটা মর্যাদা দিয়েছে ইসলাম স্ত্রীকে কতটা অধিকার দিয়েছে সেটা যদি আমরা একটু কোরআন ও সুনার আলোকে জানার চেষ্টা করি তাহলে বোঝা যাবে স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে যে কোনো সন্দেহ নাই পৃথিবীর বুকে সবচেয়ে নারীদেরকে যারা যেই ধর্ম যে আদর্শ যে জীবন আদর্শ ইসলাম এর চেয়ে কখনো অধিকার নারীদেরকে আর কোন ধর্মে আদর্শে দেওয়া হয়নি সবচেয়ে দেওয়া হয়েছে সেটির নামই হলো ইসলাম আল্লাহ রাবুল্লা আলমিন এ প্রসঙ্গে করে আনুল কারিম বলছেন আল্লা রবুল্লা আলমিন বলছেন আল্লাহ রব আলমিন পৃথিবীতে বহু নিদর্শন রেখেছেন সেই নিদর্শন মধ্যে একটি অন্যতম নিদর্শন मध्यपर एक समाज जिन सुंदर भाई नियंत्रित है समाज जन श्रृंखला बिराज इवैध भाव नारी देखे व्यवहार कर हराम दिए निषिध कर বরং নারীদেরকে ব্যবহার করবে সেটি হলো বৈধবনকে ঠান্ডা করবে একজন যুবকের সাথে বৈধ পদ্ধতিতে শরীয় সম্মত বিধান অনুযায়ী বিবাহের মাধ্যমে কিন্তু আফসোষের সাথে বলতে হয় আজকে যারা ইসলাম নারীদের অধিকার দেওয়া হয়নি বলে দাবি করতেছে বা এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তারা আজকে নারীদেরকে আসলেই এই বৈবাহিক পদ্ধতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে বরং বিবাহের পূর্বেই তারা নারীদেরকে অন্য পুরুষদের সাথে অবাধে মেলামেশার জন্য পুরুষদের সাথে চলা ফেরার জন্যে পুরুষদের সাথে অবাধে তাদের ভোগের পাত্র হওয়ার জন্য এভাবেই নারীদেরকে আজকে ব্যবহার করা হচ্ছে নারীদেরকে আজকে সেই পরিবেশে সেই আন্দোলনে সেই কর্মসূচিতে সেই নিয়ম নীতিতেই নওয়া হচ্ছে সেই আদর্শ হচ্ছে তাদের আর তারা দাবি করে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি আমরা বলব যে না তোমাদের চেতনাকে সঠিক করে নাও তোমাদের বোধ শক্তিকে আবারও একটু সুন্দর করে সাজিয়ে নাও তোমরা ভালো করে সঠিকভাবে বোঝার চেষ্টা করো তোমরা তো আজকে নারীদেরকে কোন থেকে নিয়ে যাচ্ছ নারীদেরকে আজকে ভোগের পাত্র হিসেবে ব্যবহার করার জন্য উৎসাহিত করছো সেই পথে তাদেরকে ঠেলে দিচ্ছ তাদের কোনো মূল্য দিচ্ছ না অথচ ইসলাম একজন নারীকেই সুন্দরভাবে কন্যা হিসাবেও মর্যাদা দিয়েছে বন হিসাবে মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে তোমাদের জন্যই কেন লেচাস যাতে তোমরা তাদেরকে সাথে নিয়ে তোমাদের আত্মতৃপ্তি অনুভব করতে পারো নিজেদেরকে টেনশন মুক্ত নিজেদের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হয় নিজেদের একটা আত্মতৃপ্তি একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারো এই ক্ষেত্রে আল্লাহ সেই পদ্ধতি দাম্পত্য জীবনে পরস্পরে সেই প্রশান্তি উপভোগ করবে নারীদের মাধ্যমে এবং আল্লাহ বলছেন তোমাদের মাঝে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে একটি যেন গভীর সম্পর্ক আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি করে দিয়েছেন একটি গভীর আন্তরিকতা একটি গভীর বন্ধুত্ব আল্লাহ রবুল্লাহ আলমিন তৈরি করে দিয়েছেন যে গভীর বন্ধুত্ব ও মায়াময় বন্ধুত্ব পরস্পরে একজন আরেকজনের প্রতি সহনশীল তার যৌবনকে নষ্ট করেনি কারো কাছে উপভোগের পাত্রী হিসাবে সে নিজেকে উপস্থাপন যখন করেনি তখন এমন একজন ভালো পুরুষের সাথে যখন এই মেয়ের বিয়ে হয় বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় উভয়ের দাম্পত্য জীবন শুরু হয় তাদের মাঝে এই আন্তরিকতা তাদের মাঝে এই গভীরতা তাদের মাঝে এই গভীর পরস্পর কিভাবে ইসলাম যখন নারীকে মর্যাদা দিয়েছে যখন সে তার স্তর হলো তার পর্যায়ে যখন সে স্ত্রী হবে তো স্ত্রীকে কিভাবে ইসলাম মূল্যায়ন করেছে এবং স্বামী স্ত্রীর মাঝে কি এক গভীর সম্পর্ক ইসলাম তুলে ধরেছে বরং ইসলাম বলছে হুন্না হলে যেন অপরজন ব্যথা অনুভব করে আরেকজন আনন্দিত হলে অপরজন আনন্দ অনুভব করে এমন একটি গভীর সম্পর্ক গড়ে দিয়ে আল্লাহ রব্লা আলমিন নারীদেরকে মর্যাদাশীল করেছেন নারীদেরকে সম্মান মর্যাদা তাদের অধিকার তুলে ধরেছেন সঠিকভাবে ঠিক অন্য বৈবাহিক জীবন যদি আমরা শুরু করতে যাই তাহলে সর্বপ্রথমেই একজন নারীকে গ্রহণ করার জন্য নিয়ম হল একটা মোহর দিতে হয় সেই দেন মোহর দিয়ে একজন নারীকে গ্রহণ করা যায় সেই প্রথমেই শুধু নয় বরং দেন মহরের বিনিময় সেই নারীকে যখন গ্রহণ করা হচ্ছে এটা যেন নারীকে আরেকটি মূল্যায়ন করা হচ্ছে নারীকে আরেকটি সম্মান দেওয়া হচ্ছে ঠিক একই ভাবে আল্লাহ রবুলি আলমিন তাই নির্দেশ দিচ্ছেন কারিমে বিভিন্ন আয়তে আল্লাহ রব্লা আলমিন বলছেন অর্থাৎ তা হবে তাদের জন্য নারীদের জন্য এটা একটা বেশ উপকন স্বরূপ নারীদের জন্য একটা বিশেষ উপহার স্বরূপ এটা তোমরা তাদেরকে দিয়ে দাও ইসলাম শুরুতেই দাম্পত্য জীবনের শুরুতেই এভাবে নারীদেরকে মূল্যায়ন করা হলো নারীদের কেমন সেখানে তার অংশ তাকে বিশেষভাবে দাম্পত্য জীবন যতদিন দায়িত্ব হলো সেই স্বামী তার স্ত্রীকে সুন্দরভাবে ভরণ তার যত রকমের ইত্যাদি বিষয়গুলি দেবে এভাবেই স্ত্রীকে মূল্যায়ন করা হয়েছে স্ত্রীকে তার মর্যাদা দেওয়া হয়েছে স্ত্রীকে তার অধিকার দেওয়া হয়েছে যেগুলি আমরা ইসলাম জানলে ইসলাম সম্পর্কে পড়াশোনা করলে খুব সহজে নারীদের আরেকটি অবস্থান সেটি হলো মা নারীরা যখন মা মায়ের পর্যায়ে যায় আল্লাহ আকবর আমরা যদি ইসলামী সেই মায়ের মর্যাদা মায়ের অধিকার সম্পর্কে আমরা একটু পরে দেখি বা একটু জানার চেষ্টা করি जन एक सहबी जिज्ञासा कर বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ বা কোন ব্যক্তি আমার সবচেয়ে আমার সঠিক আচরণ বা আমার ভালো আচরণ আমার সেবা পাওয়ার জন্য অতঃপরকে বললেন উম্মুকা তোমার মা আবার তৃতীয়বার বললেন সুম্মা অতঃপর কে বললেন উম্মুকা তোমার মা তিনবার বললেন চতুর্থ বললেন তোমার বাবা প্রিয় দিনী আমার বারবার মায়ের মর্যাদা মা নারী যখন মা এর পর্যায়ে যাবে তখন তার মর্যাদা এভাবে ইসলাম দিয়েছে এভাবে তার অধিকার দিয়েছে বরং আরো প্রমাণিত আলী হোসাল্লাম আমি অমুক বিষয়ে অমুক এসে যেতে চাই যে আমি অমুক যুদ্ধে আমি সেখানে আমার নাম তালিকাভুক্ত করেছি আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রসুল বললেন হাল্লা খা তোমার কি মা রয়েছে এবং মা জীবিত রয়েছে বললেন ভাইয়ের আমার আসুন মা যখন সেই নারী যখন মা হবে সেই মায়ের সম্মান ইসলামে কতটুকু দেওয়া হয়েছে আজকে যারা ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি বলে একথা অপবাদ দিচ্ছে তারা আসলে লক্ষ্য করি প্রকৃতপক্ষে ইসলাম নারীর অধিকার দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে সেটি কন্যা হিসাবে হোক অথবা বন হিসাবে হোক অথবা স্ত্রী হিসাবে হোক অথবা মা হিসাবে হোক ইসলামেই সঠিকভাবে নারীর অধিকার মর্যাদা দিয়েছে তা আমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আকৃতুলিল্লাহ রবিলাম আসসালামুমত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 जकत दान अर्थ पाठातेन बैंक छाचल्लिसम जी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 समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर